ংশখণ্ড পঞ্চম পরিচ্ছেদ হাজরা মহাশয় হাজরা মহাশয় এখানে দুই বৎসর আছেন তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন আঠেরোশো খ্রিস্টাব্দ এই গ্রামে ঠাকুরের ভাগিনীও পিস্তুতভোগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন শিওরের নিকটবর্তী মরাগোড় গ্রামে হাজরা মহাশয় নিবাস তাহার বিষয় সম্পত্তি জমি প্রভৃতি একরকম আছে পরিবার সন্তান সন্ততি আছে একরকম চলিয়া যায় কিছু দেনাও আছে আন্দাজ হাজার টাকা যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান ঠাকুর তাঁহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন হাজরার জ্ঞানীর ভাব ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না মাঝে মাঝে তাঁহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন সেইখানেই মালা অনেক জব করেন রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জব করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন তিনি আচারের বড় পক্ষপাতি আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে তাহার বয়স প্রায় আটত্রিশ হইবে হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি তুমি যা করছ তা ঠিক কিন্তু ঠিক ঠিক বসছে না কারু নিন্দা কর না পোকাটিরও না তুমি নিজেই তো বল লোমসমণির কথা যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারু নিন্দা না করি হাজরা ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন শ্রীরামকৃষ্ণ লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে ওদেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল সারবে না মনে করে লোকটা থর করে কাঁপতে লাগলো অজ্ঞান হয় আর কি এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া ওগুণ কি হাজরা যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে তসমিন তুষ্টে জগত তুষ্টম ঠাকুর যখন দ্রৌপদীর হাড়ি সাক্ষে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত হয়েছিল। হয়েছিল কই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল। ঠাকুর লোক শিক্ষার্থ কিছু কর্ম করতে হয় এই কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে আমি কালিঘরে যাই আবার ঘরের সব পট নমস্কার করি তাই সকলে করে তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে বটতলায় সন্ন্যাসীকে দেখলাম যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই উপর শালোগ্রাম রেখেছে ও পূজা করছে আমি জিজ্ঞাসা করলাম যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন সন্ন্যাসী বললে সবই করা যাচ্ছে এও একটা করলাম কখনো ফুলটা এ পায়ে দিলাম আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নাই থাকতে ভুড়ি হবেই হাজরাকে এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে শুধু শাস্ত্র পরে কি হবে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে চিনি টুকু লওয়া বড় কঠিন তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয় তখন আর গ্রন্থের কি দরকার কাপড় পাঠাইবা এখন চিঠিখানি হারিয়ে গেল তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে পড়ে দেখে লিখছে পাঁচ শেষ সন্দেশ আর একখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা তখন চিঠিখানি আবার ফেলে দেয় আর কি দরকার এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। হল মুখুজে বাবুরাম প্রভৃতি ভক্তদের প্রতি সব সন্ধান জেনে তারপর ডুব দাও পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয় শাস্ত্রের মর্ম গুরু শুনে নিয়ে পর সাধনা করতে হয় এই সাধন ঠিকঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয় ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে শালারা পথে যাবারই কথা ওই নিয়ে মরছে মর শালারা ডুব দেয় না যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে কাম ক্রোধাদির ভয় আছে হলুদ মেখে ডুব দাও তারা কাছে আসতে পারবে না বিবেক বৈরাগ্য হলুদ